আবু মাসুদ রাহু তুতে বর্ণিত তিনি বলেন এক এসে হে আল্লাহ রসুল আল্লাহর শপথ আমি অমুকের কারণে সালাতে অনুপস্থিত থাকি। তিনি জামাতে সালাতকে খুব দীর্ঘ করেন আবু আবুদ রাজু তাল্লাহ্ন বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে নাসিহাদ করতে গিয়ে সেদিনের ন্যায় এত অধিক রাগান্বিত হতে আর কোনো দিন দেখিনি তিনি বলেন তোমাদের মাঝে বিতৃষ্ণার সৃষ্টিকারী রয়েছে তোমাদের মধ্যে যে কেউ অন্য লোক নিয়ে সালাত আদায় করে সে যেন সংক্ষেপ করে কেননা তাদের মধ্যে দুর্বল বৃদ্ধ ও হাজতওয়ালা লোক থাকে